সে বেশি উপযোগী যে আল্লাহর বিধান হেফাজতের জন্য কোরবানী পুরা পৃথিবীর বাস্তবতা হলো এটা যে ফরজে কিফায়া যে যেহাদ ছিল মুসলিমদের উপায় এটা দীর্ঘদিন যাবতই আমাদের থেকে উধাও গায়েব এর কোনো পরিস্থিতি নেই কারণ ফরজে কেফায়ার অর্থ কী ফরজে কিফায়ার অর্থ হলো যে সব সুন্দর নিরাপদে নির্বিঘ্নে নিশ্চিন্তে দিনের কাজ মুসলিম কোথাও আক্রান্ত নেই মুসলিমদের ভূখণ্ড কা কোথাও কাফেরদের দখলা নেই যেই ভূখণ্ডের মধ্যে এক সময় ইসলামের বিধান প্রতিষ্ঠিত ছিল এমন কোন অঞ্চল এমন নাই যেটার মধ্যে আবার কুহুরের বিধান কিসের হয়ে গেছে চালু হয়ে গেছে তো সেই অবস্থায় কেরম বলেছেন যে মুসলিম শাসকের উপর ফরজ এক দুইবার কাফেরদের দুর্গে কি করা তার কারণ আল্লাহর পৃথিবী যেটা আল্লাহর দেশ এই দেশের বিদ্রোহী শক্তি হলো কাফিল সে যে অবস্থায় থাকবে সে বিদ্রোহী বিদ্রোহীদের ঘাঁটিতে আক্রমণ করা এটা স্বাভাবিক এটা যুক্তিযুক্ত বিষয় এক দুইবার তাদেরকে কি করতে হবে আক্রমণ করতে হবে এক দুইবার যদি উন্মতের পক্ষ থেকে এই আক্রমণটা না হয় তাহলে পুরো উন্মতের উপর আল্লাহ তাল্লাহার ক্ষোভ এবং গুসা পায় ফরজে কেফে আসলে ফরজে কেফে হয়েছে এই জন্য যে ফরজে আইন করে দেওয়া হইলে ব্যক্তিগত উজোরের কারণে ছুটে যেতে পারে যে গুরুত্বহীন যে করলে করলাম না করলে নেই ক্যাফে এর অর্থ হলো এটা যে অবশ্যই এটা আদায় হতে পারে আর সুনির্দিষ্ট কার দ্বারা আদায় হওয়া এটা জরুরি আদায় যদি না এবং ফোকায় একমত যে ফোক ফরজে কে ফায়া কাদিল কেফায়া যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ফরজ উম্মতের থেকে কি হবে না সেই অবস্থাটা তো নেই তারপর কোন অবস্থাটা এসেছে তারপরের অবস্থাটা এসেছে যে মুসলিমরা জায়গায় জায়গায় আক্রান্ত মুসলিমদের ভূমি কাফেররা দখল করে নিয়েছে যেখানে একসময় ইসলামের বিধান ছিল সেখানে এখন কিসের বিধান কুফরের বিধান এই তিনও অবস্থায় ফরজে আইন হয়ে যায় আর এমনভাবে হয় এই সমস্ত বিষয়গুলির মধ্যে আসলে ফোকা হয় কারণেরও কোনো দিমত নেই অনক্ষ নেই কোনো একটেলাফ নেই এই বিষয়গুলির ব্যাপার আর ওনাদের সময়টার মধ্যে এই ধরনের পতনের অবস্থাটা আসেও নেই ইসলাম এক সময় দুর্বল অবস্থায় শুরু হয়েছে আল্লাহ রসুল ইসলামকে দুর্বল অবস্থা থেকে কিভাবে বিজয় করতে হবে পুরা নমুনাটা দাঁড় করে দিয়ে গেছে নবতের পূর্বের জিন্দগি বলি মক্কার জিন্দিগি বলি আর মদিনের জিন্দগি বলি সবটাই দিনের অংশ এইভাবে আল্লাহর রসুল এটা কোনো অলৌকিক ভাবে আল্লাহ সাহাভাবিক এই আমল গুলোর অর্থ হইলো এটা রসুল সালামের সাথে কিনা হাদিসে পরিষ্কার রসুলাম বলে গেছে কিয়ামত পর্যন্ত আমার উন্মতের একটা দল হকের জন্য কেতালের উপর থাকবে অসম্ভব হলে তো থাকতে পারবেন তাহলে বোঝা গেল কেয়ামত পর্যন্ত না শত্রু পক্ষকে বিশাল শক্তির অধিকারী মনে করি কিন্তু আল্লাহর চেয়ে বড় আমি যখন আমার দায়িত্ব পরিপূর্ণ আদায় করব। তখন আমার পক্ষে কার শক্তি থাকবে আল্লাহর তুমি তো না হত্যাকারী কে আল্লাহ রা কুন্তুয়াদাহুল্লাতি সুবিহা আমি তার হাত হয়ে যে হাত দিয়ে ধরে এটা তো আমার হাত না আমার আল্লাহ আল্লাহর হাত থেকে ছুটে যেতে পারে সেই ইমান কিছু এবং সেই ইমানওয়ালা কিছু মানুষ থাকবে পৃথিবী শক্তির ভারসাম্যের যেই অবস্থায় এই ধরনের ইমানওয়ালা কিছু মানুষ কি করবে থাকবে যাদের নজর হবে কি আল্লাহর দিকে কোনো তাগুদ তাদেরকে ভিত করতে না। আল্লাহ হুকুম করেছেন যে ধরো লাঠিকে ধরো যত বড় আসদাহ মোশাকি কি ধরছেন লাঠি ধরেছেন আসদাহার মুখে হাত দেন নাই মুখে হাত দিয়েছিলেন যে আশদাহা দেখে তিনি পলাইতেছিলেন আল্লাহ আল্লাব দেখিয়ে দিতেছেন যে আশদাহার শক্তিটা না আল্লাহর হুকুম পালনের জন্য তুমি আসদাহার মুখে হাত দিয়েছ তোমার লাঠি হয়ে গেছে তো পুরা পৃথিবীর আসধা যত বড় এটা একেবারে হা করেই থাকুক না কেন আল্লাহর নির্দেশের সামনে যারা নত এদের শক্তির সামনে আসে গুলো শক্তিই কিনা কার্যকরী আর এটা অনেকটা আলহামদুলিল্লাহ দৃশ্যমান হয়ে গেছে ওই অসহায়ত্বের মধ্যে এখন আনবে যে অসহায়ত্বের মধ্যে মুসলমানদের মধ্যে ঘুরে দাঁড়ানোর মতো কেউই ছিল না যেন সেই অবস্থাটার থেকে আলহামদুলিল্লাহ একটা উপরের পর্যায়ে আল্লাহকে এখন নিয়ে আসতেন একটা মাঝারি পর্যায়ে নিয়ে আসতেন আর ইমানের বৈশিষ্ট্য হল ইমানের প্রবাহ যখন সময় চালু হয়ে যায় সে এবং জব দিয়েছিল তে বলেছিল মোহাম্মদাল্লাহামের অনুসারীরা দিন দিন বাড়তেছে না কমতেছে তখন সে বলছিল দিন দিন কি হচ্ছে বাড়তেছে বৃদ্ধি পাচ্ছে তখন সে বলেছিল সে তো পূর্বের ধর্মের আসলে সঠিক জ্ঞান ছিল তার কাছে সে বলেছিল কাদালিকেল ইমান হাতিম ইমানের বিষয়টা এমন পূর্ণতার আগ পর্যন্ত থামবে না রস্য সম্পূর্ণতায় রেখে গেছে না বছর পর্যন্ত অনেকটা আমরা যতটুকু ইমানের অবস্থা থেকে ধরে রেখেছি আমরা ছিলাম সমৃদ্ধ ছেড়ে দিয়েছি আমরা পতনে চলে গেছি আবার পর রহমাত আলহামদুলিল্লাহ কী হয়েছে শুরু হয়েছে এটা চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত আর কি হবে না থামবে আগে যুদ্ধ ছিল খন্ড খন্ড যুদ্ধ দেশে দেশে যুদ্ধ এক এলাকায় আরেক এলাকার শক্তি সাথে যুদ্ধ এখন পুরা পৃথিবীতে শক্তিটা এমনভাবে নেই পড়াশক্তি যেগুলি আছে এগুলি নিজেদের শক্তিকে পৃথিবীর যে কোনো অঞ্চলে যে কোনো সময়ে পৌঁছাতে সক্ষম এই জন্য পুরা পৃথিবীর খণ্ডিতভাবে কোনো একটা অংশ দখল করে কেউ ইসলামী প্রতিষ্ঠা করে ইসলাম কায়েম করে টিকে যাবে পরিপূর্ণ আল্লাহকেই মানবে কাউকে মানবে না এটা এখন কিনা সম্ভব এটা বাস্তবতা লীব এই জন্য তারা যেমন গ্লোবাল ভিলেজ বানিয়ে ফেলছে ইসলামের যুদ্ধটাও গ্লোবাল বৈশ্বিক হয়ে গেছে সারা পৃথিবীর যুদ্ধ এখন একটা যুদ্ধ হ্যাঁ যুদ্ধের জন্য মাঠ নির্বাচন করা হয় যে এটা হবে মাঠ এখানে আমি যুদ্ধ করব না এখানে যুদ্ধ করলে আমার কৌশলে হেরে যাবো এখানে থেকে আমি যুদ্ধ করলে আমি কি করব যুদ্ধের জন্য এইভাবে মাঠ নির্বাচন করতো খালিদ ইনী আলিদুল্লাহ এই পরিকল্পনা ছিল উনি সিরিয়ার মধ্যে যখন যুদ্ধ করতেছিলেন বর্তমানে যে ওই কী বলে ইড এই অঞ্চল পর্যন্ত পৌঁছে গেছিলেন পুরা সিরিয়া দখল করতে করতে করতে পরে হীরাকলা বাদশাহ সেই সময়ের যে রুমের বাদশাহ সে বিশাল বাহিনী নিয়ে আনার মুখোমুখি হয়েছে উনি দেখতেছেন যে পুরা সিরিয়ার মধ্যে যুদ্ধের মাঠ হওয়ার মতো কোনো উপযোগী জায়গা নেই থেকে জিজ্ঞাসানদের এইটাই পরবর্তীতে কাকারদের মুসলমান হওয়ার কারণ হয়েছে এমন ইনসাফগার কারণ যুদ্ধ করে জয় হইয়া মাল লুট করছে জিজি মাল লোট করে জিজিয়ে নিছে সেই জিজিয়ে আবার ফেরত দেওয়ার কোনো আছে ফেরত দিয়ে গেছেন বলছে তোমাদের সুরক্ষা দিতে পারবো না তিনি যুদ্ধ করেছেন কোথায় আড়াইশো কিলোমিটার পিছনে গিয়ে সেখানে যুদ্ধের জন্য ওনারা মাঠ নির্বাচন করেছেন সব জায়গায় যুদ্ধ হবে না বাংলাদেশে যুদ্ধ হবে কিন্তু এইগুলি সাপোর্ট যুদ্ধ জায়গায় হয় কিন্তু যুদ্ধের প্রস্তুতিটা যুদ্ধের মালসন সরঞ্জাম এগুলির যোগান হয় বিভিন্ন জায়গা থেকে পুরো উন্মতের যুদ্ধ এটা যতক্ষণ পর্যন্ত পুরো উন্মত জড়িত না হবে ততক্ষণ পর্যন্ত চূড়ান্ত বিজয়টা আসবে না আর উম্মত জড়িত হওয়ার জন্য প্রাথমিক পর্যায়ের ফরজ হইল ওলামা একমের জড়িত কারণ ওলামা একাদম হল শরীয়তের মুখপাত্র দ্বারা হে আল্লাহ রাসুল আপনাকে আল্লাহ নিজের সাহায্য দেওয়ার সাহায্য করেছেন আর মোমেনদেরকে দিয়ে সাহায্য করেছেন অতব ই মোমেনদের সাহায্য ছাড়া আল্লাহর সাহায্যটা এটা কি হবে না কারণ আল্লাপাক দুটা সাহায্যকে উল্লেখ করেন নাই আল্লাপাক কি সিরিকি কালাম বলেছেন যে আল্লাহর সাহায্যের সাথে আবার আরেকজনের সাহায্য নিয়ে আসছেন আল্লাহ তাও হিদ সিরিক বুঝে না এটা একটা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হওয়া উম্ম থেকে পৃথক হইয়া উম্মতকে বাদ দিয়ে নিজেরা ক্ষতি কটেক মানুষের বিজয়টা আনতে পারবে না আর এটা গেরিলা যুদ্ধ গেরিলা যুদ্ধের নিয়মই হইল এটা যে জনগণ পানির মতো মাছের জন্য যেমন পানি গেরিলাদের জন্য জনগণ হলো এমন পানি ছাড়া মাছ সুরক্ষা পাবে নিজের খাবার দাবার পাবে ডাঙ্গায় উঠলে শেষ গেরি লাগার জনগণ থেকে বিচ্ছিন্ন হলে শেষ জনগণের এখন জনগণ বলতে মুসলমানদের যত দল আছে সব মুসলিম যাদের উপর নামাজ ফরজ সবাইকেই মুসলিম এদের উপরই কেতাল ফরজ না এমন কোনো ব্যবধান আছে যা নামাজ ফরজ কিন্তু কেতাল ফরজ না রোজা বরজ নামাজ ফরজ না ব্যবধান নেই সবাইকে সংযুক্ত করতে হবে তার আপনাকন অবস্থায় থেকে প্রয়োজন পড়লে সব ছাড়তে হবে মা বা ব্যবসা বাণিজ্য আয়তের মধ্যে এসেছেন কিন্তু বাস্তব কৌশলটা হলো এটা যে এইগুলোকে আড়াল করে এখন পাল্টা করতে ফিরেছে আমি এইগুলোর জন্য এইগুলো করবো না ব্যবসা বাণিজ্য মা বাপের খেদমত যে শরীরতে বিরান কিন্তু সেই শরীয়তে আবার বলছে মা বাবার খেদমত এটা যদি তুমি এটা জেহাদের থেকে ফিরে রাখে তাহলে তুমি কি হবে ফাঁসে অল্লাহাদ কমালে কি যেই খেদমতের নির্দেশ আল্লাহ সেই খেদমতের জন্যই সে যদি জেহাদ থেকে ফিরে যায় এটাকে কি বলা হয়েছে সুতরাং এই কাজগুলো আমরা করব কিন্তু কিভাবে আমার সুবিধার কারণে না এটা পরে সবচেয়ে বড় মোকাদম এটা ঠিক না থাকলে দফা ঠিক না থাকলে ভিতর্গত সব জিনিস নষ্ট হয়ে কারিমের বক্তব্য মসজিদ যেখানে বেশি বেশি আল্লাহর নাম নেওয়া হয় সেটাও ধসাই দেওয়া হবে দফা না তাহলে কোন কারটা আগে সাহায্যের জীবনী পুরাটা এটার উপর স্পষ্ট দলিল ওসমান রাজি আল্লাহ তোমার হত্যার জন্য সবাই নি হত হইতে প্রস্তুত হন এটা এখন হটকারি সিদ্ধান্ত ছিল উত্তেজনা ছিল আবেগ ছিল না এটা বাস্তবসম্মত সিদ্ধান্ত ছিল আল্লাহর পছন্দনীয় সিদ্ধান্ত ছিল না এটা দিন ছিল এটাই দিন ছিল এটাই একটা মুসলমানের এক ফোঁটা রক্তের দাম পুরো পৃথিবীর চেয়ে আল্লাহর কাছে বেশি পুরো পৃথিবীর চেয়ে একটা মুসলমানের একটা মোহাম্মানের রক্তের দাম কী বেশি আজকে কী পরিমাণ মুসলমান এই আক্রান্তের আক্রান্ত হয়ে আসে সব কিছু উজাড় করে দিয়ে হলেও এখন খরচ ছিল আমাদের প্রতিরত ব্যবস্থাটা কি কী করা মজবুত করা আলহামদুলিল্লাহ কিছু মানুষ দাঁড়িয়ে গেছে জাহিরি সফলতাটা এখনও এমন দৃশ্যমান হয় না কিন্তু কিছুটা দৃশ্যমান অবস্থায় চলে এসেছে বুড়া পটলের অবস্থাটাই এখন উঠে এসেছে না দাঁড়িয়েছে না এখন চূড়ান্ত বিজয় টাইশন হবে পরিপূর্ণতা আসবে মাহদি আল ইসলাম আজ আসুক বছর পরে বছর পরে পরিপূর্ণতা হবে কা কাফেল এটা চা এবং কেমত পর্যন্ত কী থাকবে চলতে থাকবে কোনো কাফেলার সাথে সামিল হওয়ার তৈল সেই কাফেলার দেশের লোক হওয়া সেই কাফেলার ভাষায় বুঝি হ সেই কাফেলার রঙ্গে রঙ্গিন হও না সেই কাফেলার আমলগুলো নিজের মধ্যে আসে আমল নিজের মধ্যে পুরা যারা জমাতের ব্যাখ্যা করেছেন আহ্লসুল্লা তুয়াল জমা জমাতের ব্যাখ্যা করেছেন যারা সব মুস্তাহিদিনরা এই কথাই বলেছেন যে জমাতের অন্তর্ভুক্ত হবে জামাতের আমলের দা। এই আমলের সাথে যে জড়িত সে মাস শিখে হোক আরেকজন কানু। যে ভাগ করছে দেশ দিয়ে যেই দেশেরই হোক যেই গোষ্ঠীর সময়ের হোক আর যে স্থানের হোক সেত্তাক হুকুম দিলে কিছু মানুষ এমন হয়ে যায় যে আল্লাহর আল্লাহ সমান ভয় পায় অথবা আল্লাহর চেয়ে বেশি ভয় পায় এরা মত সেই ক্ষেত্রে তাকুয়াটা কি সারা পৃথিবীর শক্তিকে উপেক্ষা করে তাগতকে উপেক্ষা করে আল্লাহর হুকুম খেয়েছে বলবতর অল্লা ব্যবস্থাটা দেখে দিছে সব শেষ করে দিব সে বোসের ধমকিকে না পরোয়া করবে সে বলছে যে আল্লাহ বলেছেন আমাদেরকে সাহায্য করবেন বোস বলেছে আমাদেরকে ধ্বংস করবে আমরা দেখব কোন ওয়াদাটা কী হয় বাস্তবায়িত হয় এই দেখার জন্য আমাদের পঞ্চাশ বছর অপেক্ষা করতে হলে একশো বছর অপেক্ষা করতে হলে আমরা অপেক্ষা করবো পঞ্চাশ হাজার একশো বছর অপেক্ষা করা লাগে না বিশ বছরই ফল কি হয়ে গেছে সারা পৃথিবীর সামনে দৃশ্য এটা হলো আসলে আল্লাহর ভয় যার ভিতরে থাকবে অন্য কোনো ভয় তাকে কাবু করতে পারে না সাধ্য অনুযায়ী আসপাব অবলম্বন করা আল্লাপের নির্দেশ সেই জন্য আমাদের জন্য খরচ সাধ্য অনুযায়ী আসবাব করা অবলম্বন করা আসবাবের উপর ভরসা করা আসপাব সাধ্য থাকলে বাকিটা আল্লাহ রসমের সুন্নতিটাই যে আসবাব অবলম্বন করতে হবে রসল আসবাবু অবলম্বন করেন নাই পদে কষ্টগুলো স্বীকার করেন নাই এই কষ্টগুলো স্বীকার করতে হলে আসবাব অবলম্বন করতে হবে তাহলে বিজয় দেন নমুনা দাঁড় করে এ দিয়ে গেছেন রসমের এখন এই কষ্টের পরে ইনশাল্লাহ আস কিন্তু যখন ব্যাপকভাবে চালু হয়ে যাবে প্রবাহ সবাই দলে দলে অংশগ্রহণ করবে তখনকার লোকদের অংশগ্রহণকারীদের মর্যাদা আর এক কঠিনের তাদের মর্যাদা সমান সেই সময় এক একজন দেখা যাবে গণীমতের মালের স্তূপ করতেছে হাজার হাজার লাখ লাখ মানুষ মুসলমান হচ্ছে বিশাল অঞ্চলের মধ্যে ইসলামী বিধান প্রতিষ্ঠিত হচ্ছে সরাসরি তাদের হাতের দ্বারা একালোটা হবে না কিন্তু ওই যারা অর্জন করবে তাদের চেয়ে বেশি মর্যাদা এখন যারা জড়িত হবে পরে বাল্লাব পূর্বে যারা অংশগ্রহণ করেছিল তারা আমাদের হাতে শুধু বিশেষ করে ছিলেন এই মাকামের সবচেয়ে বেশি আমরা যদি এই কথা না আসি যে কাজগুলো নিশ্চিত স্পেনের মধ্যে থাকতে পারছে শুধু ব্যক্তিগত আমল গুলো নিয়ে আমাদের দেশে অলামাইকার সবার সম্মিলিত সিদ্ধান্ত ছিল এই যে মূর্তি বানাইতেছে মূর্তি স্থাপন করতেছে এটা কি কর্মকান্ড এটাকে বন্ধ করা উচিত এই বক্তব্যটা বক্তব্যের মধ্যে বাকি কথা বলে আমরা দিনের খেদপত করতে পারবো না দিনের কোন অংশ তারা রক্ষা করবে না শক্তিতে যতক্ষণ বলিয়ান না হওয়া যাবে কারোর কাছে শক্তি ভিক্ষা নিজের দিন রক্ষা করা যাবে আল্লাহ আমাদেরকে বোঝা রমন করার তোফিক দেন আলহামদুলিল্লাহ আপনারা দিনের সাথে আছেন মাদ্রাসা মুদ্রসা এগুলি ছেড়ে দেওয়ার না আমাদের যেই যারা কাজগুলো করতেছেন তাদেরও পরিকল্পনা হলো প্রত্যেকে আপন আপন জায়গায় থেকে তার কাজটা কি দিবে আঞ্জাম দিবে। বরং আরও ভালোভাবে থাকবে এগুলির সাথে এমনভাবে জড়াবে যেন আল্লাহ সত্যুরা কিছু বুঝতেই না পারে কিন্তু কাজ করবে সে কী দিনের জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা এগুলিকে সে কি বানাবে ঢাল বানাবে এইগুলিকে কাজ না কী এগুলো ঢাল এই মুহূর্তে এগুলি কাজ না এগুলো কি। ডাল ঢাল না হওয়া যদিকে উদ্দেশ্য এবং কাজ বানায় তাদের গুণা হয় ফতেম সফর ছিল রমজানে আর রমজানে রোজা রাখা জন্য না রাখার কি আছে অবকাশ আছে রাখলে কি গুণা হয় কয়েকজন সাহায্য রোজা রেখেছিলেন আর রসম কি বলছেন রমজানে রোজা রাখলে কি না ফরমান হয় কিন্তু রস হোষণ বলছেন যে এরা না ফরমান কারণ এর গুরুত্বপূর্ণ কাজ এখন কি তার সামনে ইন্নাকুমুল আদুদিতা তোমাদের শত্রু মুখোমুখি হতে হবে রোজা না রাখলে শক্তিটা ঠিক থাকবে বেশি ঠিক থাকবে